মূলত এসব কথা বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা হয়েছে বলে কোরআন হচ্ছে সেকালের যা এ নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয় হেন তুমি এদের বলো এ কোরআন তিনি নাজির করেছেন যিনি আকাশ সমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াল ওরা বলে এ আবার কেমন ধরনের রসুল যে আমাদের মতো করি খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে কেন তার কাছে কোনো ফেরিস্তা নাজির করা হলো না যে তার সাথে আজাবে সতর্ককারী হয়ে থাকত কিংবা গায়েব থেকে তার কাছে কোনো ধর্মভাণ্ডার এসে পড়ল না কেন অথবা কমপক্ষে তার কাছে একটি বাগানই না হয়ে থাকত যা থেকে সে খাবার সংগ্রহ করে খেত এ জালেম লোকেরা মুসলমানদের আরো বলে তোমরা তো আসলে একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ হে নাবি চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে এরা আসলে গোমরা হয়ে গেছে কখনো তারা আর সঠিক পথ পাবে না হে নাবি তুমি এদের বল আল্লাহতালা এমন এক মহান সত্তা যিনি ইচ্ছে করলে তোমাদের এ একটি বাগান কেন এর চাইতে উৎকৃষ্ট বাগানসমূহও দান করতে পারেন যার নিম্ন দেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে এছাড়াও তিনি তোমাদের দিতে পারেন সুরম্য প্রাসাদসমূহ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 এ প্রতিশ্রুতি পালন তোমার মালিকের দায়িত্ব যেদিন তিনি এ মোশরেখ ব্যক্তিদের এবং তাদের মাহ যাদের এর আল্লাহর বদলে এ বাদাত করত সবাইকে একত্রিত করবেন অতঃপর তিনি সে মাহ জিজ্ঞেস করবেন তোমরাই কি আমার বান্দাদের গোমরা করেছ না তারা নিজেরাই বিচ্ছুত হয়ে গেছে বলবে হে আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আমরা তো ছিলাম তোমারই বান্দা তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের শোভনীয় ছিল না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 তোমার আগে আমি আরো যত রসুল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত অন্য মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত আসল কথা হচ্ছে মানুষদের মধ্যে থেকে রসুল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি এ পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না তোমার মালিক কিন্তু তোমাদের সবকিছুই দেখছেন যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ফেরেস্তা নাজিল করা হতো। অথবা আমরা যদি আমাদের মালিককে নিজেদের চোখে দেখতে পেতাম তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করল এবং আল্লাহ তালার নফর মানিতেও তারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল যেদিন সত্যি সত্যি তারা সে ফেরস্তাদের দেখবে তখন কিন্তু অপরাধীদের জন্য সেদিন কোন সুসংবাদ থাকবে না বরং তারা বলবে হে আল্লাহ আজাফের এই তাদের থেকে আমরা পানা চাই পানা চাই এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে তখন আমি তা তাদের কাজসমূহ উড়ন্ত ধুলি করার মতোই নিষ্ফল করে দেব সেদিন জান্নাতীদের বাসস্থান ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম হে মানুষ তোমরা সেদিনকে ভয় কর যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর তারি মাঝ দিয়ে দলে দলে ফেরস্তারা জমিনে নেমে আসবে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ আল্লাহতালার জন্য যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাতর দংশন করতে করতে বলবে হায় আমরা যদি দুনিয়ায় রসুলের সাথে দিনের পথ অবলম্বন করতাম দুর্ভাগ্য আমার আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম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 এবং প্রয়োজনে তার একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি এরা হচ্ছে সেসব লোক যাদের কেয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান নামের সামনে জড়ো করা হবে ওদের শেষ স্থানটি হবে অতি আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট অবশ্যই আমি মুসাকে তাওরাত গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারুনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম অতপর আমি তাদের বলেছিলাম তোমরা উভয়ই আমার হেদায়ত নিয়ে এমন এক জাতির কাছে যাও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 আসল কথা হচ্ছে এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপেই গণ্য করে বলে একই যাকে আল্লাহ রসুর করে পাঠিয়েছেন এ ব্যক্তিই তো আমাদের দেবতাদের এবাদত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্যুতই করে দিত যদি আমরা তাদের উপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম হ্যাঁ তারা যখন আল্লাহতালার আজাব সচক্ষে দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে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 তুমি কি তোমার মালিকের কুদ্রতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছাড়া সর্বত্র করে রেখেছেন তিনি ইচ্ছা করলে একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন অতপর আমি কিন্তু সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব আল্লাহ তোমাদের জন্য রাতকে আবরণ ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে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 আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী পাঠাতে পারতাম অতএব তুমি কাফেরদের এ অভিযোগের পেছনে পড়ো না তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচণ্ড মোকাবেলা কর তিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন একটি হচ্ছে মিষ্ট ও সুপেয় আরেকটি ডোনা ও খার বিশিষ্ট উভয়ের মাঝখানে তিনি একটি সীমা রেখা বানিয়ে রেখেছেন সত্যি এটি একটি অনতিক্রম্য ব্যবধান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 নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীর সাহায্যকারী হয়ে থাকে আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি তুমি এদের বলো আমি তো তোমাদের কাছ থেকে এজন্যে কোনো পারিশ্রমিক দাবি করছি না হ্যাঁ আমি চাই তোমাদের প্রতিটি ব্যক্তি যেন তার মালিক পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে হেনা বি তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো যার মৃত্যু নেই তুমি তাঁরই সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তিনি তাঁর বান্ডাদের গুণাখাতা সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল তিনি মহান আল্লাহতালা যিনি আকাশমন্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতঃপর তিনি তার আরো সে সমাসীন হন তিনি অতি দয়াবান আল্লাহ তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে যখন ওদের বলা হয় তোমরা দয়াময় আল্লাহ তালার প্রতি বনত হও তখন তারা বলে দয়াময় আল্লাহ আবারকে যাকেই তুমি শেষদা করতে বলবে তাকেই কি আমরা শেষদা করব বস্তুত তোমার আহ্বান তাদের বিদ্বেষ বরং আরও বাড়িয়ে দিয়েছে কত মহান সেই সত্তা যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তাদের জন্য যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে কিংবা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় দয়াময় আল্লাহ হচ্ছে তারা যারা জমিনে নেহায়ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা অশালীন ভাষায় তাদের সম্বোধন করে তখন তারা নেহায়ত প্রশান্তভাবে জবাব দেয় যারা তাদের মালিকের উদ্দেশ্যে সস্তাবনত হয়ে ও থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয় যারা বলে হে আমাদের মালিক তুমি আমাদের থেকে জাহান নামের আজাব দূরে রেখো কেননা তার আজাব হচ্ছে নিশ্চিত বিনাশ তদুপরি আশ্রয় ও থাকার জন্যে তা হবে একটি নিকৃষ্ট জায়গা তারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না তেমনি কোনো প্রকার কার্প্য তারা করে না বরং তাদের ব্যয় সব সময় এই দুইয়ের মধ্যবর্তী একটি ভাষা ভারসাম্যমূলক অবস্থায় অবস্থান করে যারা আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কোন মাবুদকে ডাকে না যথার্থ কারণ ব্যতী যাকে হত্যা করতে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না উপরন্তু যারা ব্যবিচার করে না যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরও বাড়িয়ে দেয়া হবে সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে কিন্তু যারা সব থেকে তওবা করেছে আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ এমন সব লোকদের পেছনের গুণাসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে এর দ্বারা সম্পূর্ণত আল্লাহ অভিমুখী হয়ে পড়ে দয়াময় আল্লাহ আল্লাহতালার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না ঘটনাচক্রে যদি কোন অযথা বিষয়ের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 তবে তা তোমাদেরই কল্যাণ বই কিন্তু তোমরা তো তাঁকে অস্বীকার করেছ তাই অচিরেই এটা তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে